ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আইজিএফ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আইজিএফ বিভিন্ন অংশীদার গোষ্ঠীর মানুষদের সমানভাবে একত্রিত করে ইন্টারনেট সম্পর্কিত জনীতির বিষয় নিয়ে আলোচনা করার জন্য যদিও এখানে কোনো সমঝোতামূলক ফলাফল হয় না তবে আইজিএফ জনসেবা এবং বেসরকারি উভয় খাতের নীতি নির্ধারণী সম্পন্ন ব্যক্তিদের তত্ত্ব প্রদান করে এবং তাদের অনুপ্রাণিত করে প্রতি বছরের বার্ষিক সভায় প্রতিনিধিরা আলোচনা করেন তথ্য বিনিময় করেন এবং একে অপরের সঙ্গে সেরা অনুশীলনগুলো ভাগাভাগি করেন আইজিএফ ইন্টারনেটের সুযোগকে সর্বোচ্চ ব্যবহার করার উপায় এবং উদ্ভূত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি সাধারণ বোঝাপড়া তৈরিতে সহায়তা করে আইজিএফ ফেলোশিপ প্রোগ্রাম ইন্টারনেট গভর্নেন্সের ক্ষেত্রে সক্রিয় ব্যক্তিদের জন্য আইজিএফ সচিবালয় নয় মাস পর্যন্ত কাজ করার সুযোগ প্রদান করে মনোনয়ন জাতীয় এবং আঞ্চলিক আইজিএফ উদ্যোগগুলোর মাধ্যমে জমা দিতে হয় কম উন্নত দেশ এলডিচি উন্নয়নশীল দেশ এবং পরিবর্তনশীল অর্থনীতির দেশগুলোর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় এই প্রক্রিয়ার মাধ্যমে জমা দেওয়া নামগুলো একটি তালিকায় রাখা হয় তবে বিপুল সংখ্যক আবেদন পাওয়ার কারণে সচিবালয় শুধুমাত্র নির্দিষ্ট চক্রের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারে ফেলোশিপ প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আইজিএফ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করুন